তার বর্ণনা করেন যে তিনি আব্দুর রহমান উমর ওয়াদু এর নিকট উপস্থিত ছিলেন আর আমার তালা আনহু তাকে বলেছিলেন আমরা এক অভিযানে গিয়েছিলাম এবং আমরা উভয় জুরুমি হয়ে পড়লাম উক্ত রেওয়াতে হাত দুটো ফুদার বর্ণনা নাফাখাফি হিমার স্থলে তাফালাফি হিমা বলেছেন উভয়ের সমর্থক